আনাস ইবনু মালিক রদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন এক সফরে আমি জারির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তু আলাহন সঙ্গে ছিলাম তিনি আমার খিদ্ত করতেন যদিও তিনি আনাস রদিল্লাহ তু আল্লাহ চেয়ে বয়সে বড় ছিলেন জারির রদিল্লাহ তু আলাহু বলেন আমি আনসারদের এমন কিছু কাজ দেখেছি যার কারণে তাদের কাউকে পেলেই সম্মান করি